আল্লাহামদুল্লাহ ওসালাতাম আল্লাহ কুরআন ও সাল্লাহ বুঝুন আরো সহজ উপায়সেন থ্রি আজকের এই শব্দ শিখে ফেলতে পারবো যেটা কুরআনে প্রায় চার হাজার তিনশো এসেছে এর আগে আমরা শিখেছিলাম আউজ্লাহ মিনের শৈতন এর রাজিম এটাকে বলা হয় তাওজ আমরা জানি শয়তান আমাদের চারপাশ থেকে আক্রমণ করবে আমাদেরকে পথ করার জন্য এটা থেকে বাঁচার জন্যই আউজ্লাহ বলা উচিত এটা হবে আমাদের এক নম্বর অভ্যাস এই কোর্সে তাওজ ও সুরাফতিহাসহ আমরা নয়টি অভ্যাস শিখব শুরু করব ফাতিহা দিয়ে এটা হল কুরআনের প্রথম সুরা এটা এতটাই গুরুত্বপূর্ণ যে এটাকে বলা হয় উম্মুল কুরআন অর্থাৎ কুরআন এছাড়া নামাজে প্রত্যেক রাকাতে আমাদের সুরা ফতিহা কিন্তু পড়তেই হয় তাওজ সহ সুরাফাতিহার শব্দগুলো কুরআনে প্রায় নয় হাজার বার এসেছে বিসমিল্লাহ রহম্যান রহিম এটাকে বলা হয় ব্যসমালা বি অর্থ নিয়ে বা সাথে ইসম অর্থ নাম বিস্মি অর্থ নাম নিয়ে ইসম হলো এক বচন আসমা হল বহু বচন যেমন আসমাউল হুসনা অর্থাৎ আল্লাহর সুন্দর ও পরিপূর্ণ নামসমূহ যে কোনো ভালো কাজ শুরু করার আগে আমরা বিসমিল্লাহ বলি এর মাধ্যমে আমরা আল্লা সুবানা যে এক সেটা স্বীকৃতি জানাই স্বীকৃতি জানাই আমাদের জীবনে দেয়া আল্লাহর পক্ষ থেকে সব নিয়ামতগুলোকে আর রহমান যার অর্থ পরম করুণাময় এই রাহমান শব্দটি সাথে মুমিনদের একটি বিশেষ সম্পর্ক রয়েছে যেটা নিয়ে পরে বলবো। সাধারণত এ ধরনের শব্দ দ্বারা তীব্রতা বোঝানো হয় যেমন গদ্বান যার অর্থ প্রচণ্ড রাগী আমরা যদি দুনিয়া বাসীদের উপর দয়া করি তাহলে আর রহমান আমাদের উপর দয়া করবেন আর রাহিম যার অর্থ অসীম দয়ালু এই ধরনের শব্দ দ্বারা সাধারণত অবিচ্ছিন্নতা বা অবিরাম চল মানতাকে বোঝানো হয় যেমন যার অর্থ সুন্দর আপনি কি এমন কাউকে সুন্দর বলবেন যে গতকালকে কুৎসিত ছিল না সেরকম আর রাহিম যিনি অসীম দয়ালু যার দয়া কখনই শেষ হয় না আমরা আল্লাহর দুটি নাম সম্পর্কে জানলাম তিনি হলেন আর রহমান এবং তিনি আর রাহিম আমরা জানি আমাদের জীবনে আল্লাহর রহমত যে কতটা ব্যাপক একটু ভেবে দেখুন তিনি এই পৃথিবীতে চলার পথে আমাদের জন্য সবকিছু সহজ করে দিয়েছেন এই পৃথিবী সূর্য মেঘ আমাদের খাবার প্রিয় বাবা মা এমন কি আমাদের ডাইজেস্টিভ সিস্টেম এসব নিয়ে চিন্তা করলে অনুধাবন করা যায় আল্লাহর রহমত বা দয়া কতটা ব্যাপক আমাদের জীবনে বিসমিল্লা বলার সাথে সাথে আমরা ওইসব ব্যক্তি থেকে নিজেদেরকে মুক্ত বলে দাবি করি যারা বলে এসকল নেয়ামত এমনি এমনি এসেছে যে কোনও ভাল কাজ শুরু করার আগে আমাদের বিসমিল্লাহ বলার অভ্যাস গড়ে তোলা উচিত এটা হবে আমাদের দুই নম্বর অভ্যাস এই পৃথিবীর সাথে আখিরাতে আল্লাহর রহমত পাবার জন্য আমাদেরকে শিখ থেকেও মুক্ত থাকতে হবে কারণ আখিরাতের মুক্তি তো কেবল শিখ থেকে বেঁচে থাকা ব্যক্তিদের জন্যই মনে রাখবেন যে কাজ করতে আপনার বিবেক আপনাকে বিসমিল্লাহ বলতে বাধা দেয় সেই কাজ আপনাকে পাপের দিকে নিয়ে যায় এখন রহমান শব্দটি নিয়ে কিছু কথা বলি আল্লা সব তালা সুরাফুর কানে তার বিশেষ সৎ ও নিক বান্দাদেরকে রহমানের বান্ধা হিসেবে পরিচয় করে দিয়েছেন নিজের এই নামের সাথে তিনি তো সে আর রহমান যার জন্য দেয়া একটিমাত্র খেজুরকেও তিনি কবুল করে নেন কোনো ভাল কাজকেই সে জন্য একদম ছোট মনে করা উচিত নয় তাই কুরআন ও হাদিস অনুযায়ী রহমানের বান্দা হওয়ার জন্য যেসব গুণাবলী আমাদের থাকা দরকার সেগুলো আমাদেরকে অর্জন করতে হবে তাহলে আজ এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার অনুরোধ রইল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ